ويحل قتال الخوارج اذا عارضوا للمسلمين في انفسهم واموالهم واهلهم وليس له اذا فارقوه ايات لبهم ولا يجهذا على جريحهم ولا ياخذ فئهم ولا ياخذ فئهم ولا, ولا يقتل ولا يتبع مدبرهم <تصفح> اللهم ان फितना फसादान गठनमूलकाल से हासिल कर दीन इसलम लद्देश्य सलातेम सालम पीरबी मुहम्मद सल्लाम सल्ला जिन्ही ए विषयगुली मानवजात कल्याण उद्देश्य विशद भाव वर्णना कर धाराकिक आलोचना शरहुस्तर पंद्रज तरान चौदहश विजी मोताब सतुश विषय वस्तु खवरजर बिुद्धे मुसलिम शासक लड़ाई करा इतान आ বলছেন লেখক ইমামি রহমতুল বিরুদ্ধে লড়াই করা হালাল কার জন্য হালাল লড়াই করার অধিকার রাখে মুসলিম শাসক খলিফাতুল মুসলিমিন ইমামুল মুসলিম মুসলিম শাসক তার নাম মুসলিমদের যান ধন সম্পদ এবং পরিবার পরিজনের জন্য ঝুঁকিপূর্ণ হবে মুসলিমদের জানের ওপর আক্রমণ করবে ধন সম্পদের আক্রমণ করবে এবং পরিবার পরিজনের উপর আক্রমণ করবে মুসলিমদের যদি থাকে যে এই খাওয়ারিজরা আমাদের প্রাণ করবে বা করছে শুধু আশঙ্কাতে নয় বরং তারা মুসলিমদেরকে খুন করছে মুসলিমদের ধন সম্পদকে কে ধ্বংস করছে মুসলিমদের পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়েদের উপর আক্রমণ করছে এমনটা যদি হয় তাহলে এরা হচ্ছে বহু বচন আল ফিরকাতুল খারেজা তা এমন দল এমন ফিরকা যেই ফিরকা যে মুসলিম খলিফার আনুগত্য থেকে বেরিয়ে গেছিল মুসলিম শাসকের আনুগত্য না করে মুসলিম শাসক এবং মুসলিম জনগণের বিরুদ্ধে যারা মুসলিম শাসকের সাথে আছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল প্রথম এই গুমরা ফিরকার জন্ম হয় খালিফায় রাশেদ চতুর্থ খলিফা খালিফায় রাবে কুফায়। এরা হচ্ছে পরে বিশেষ করে ফিরকা। অনেকে অনেক তা করেছেন কিন্তু সঠিক মত হচ্ছে যে খারেজিরা জঙ্গিরা কাফের নয় ফেক খনি মুসলিমার জন্য ধ্বংসাত্মক বিপদজনক এই ফিরকা এখানে আলী রাজিয়ালের বিরুদ্ধে লড়াই করাকে তারা হালাল করে দিয়েছিল আলী রাজিয়া আল্লাহ তাল আহ এবং তার যারা সমর্থক তার সাথে যারা বায়াত করেছেন তাকে যারা খালিফা মেনেছে তাদের রক্তক্ষেপ जियाल्ला हदीस दरजा जो भेजे देरियाल्लासिया शहदात फित दरजा मुक्त हवा আর দরজা যদি একবার ভেঙে যায় তাহলে সেটা ঠিক হয় না দরজা খোলা হইলে আবার লাগানো যায় কিন্তু ভেঙে দিলে আর সেটা ঠিক ভাবে লাগানো যায় না তো দরজাকে ভেঙে দেওয়া হয়েছে আর তারপরে মুসলিমদের আপোষে ফেতনা শুরু হয়েছে কলহ বিবাদ মারামারি হানাহানি শুরু হয়েছে আল্লাহ হেফাজত করে এই সব ফেতনা থেকে এই ফিরকাটি রমরা ফিরকা মুসলিম শাসকের আনুগত্য অস্বীকার করে এবং মুসলিম শাসক এবং একটি ফিরকা ধর্মীয় রঙের রঞ্জিত এরাও ধর্মীয় রঙের রঞ্জিত যারা আহলসোন জামাতের আকিদা মানহাজ থেকে বেরিয়ে গিয়ে পথভ্রষ্ট হয়েছে সর্বপ্রথমে এই দুটো ফিরকা জামাত থেকে মুসলিম থেকে বেরিয়েছে ফেলে দিয়েছিল খেলাফতের আশেদাউবাকর উমার ওসমান রদি আল্লাহ তালের খেলাফতকে এবং তাদের খেলাফতকে ইমাম জৈনুল আবেদিন যখন এই শিয়ারা ফেজিদের বারো এমামের এক এমাম তাদের ভাষায় তাদের ধর্মীয় পরিভাষায় কিন্তু তারপরে তিনি যখন প্রশংসা করেছিলেন আবাক ওমর রদি আল্লাহ তাল তখন তারা বলেছিল আপনার কথা মানি না মানি নেয় এই শ্লোগান দিয়েছিল সেই সময় তাদের সম্পর্কে তখন থেকে তো শিয়াদের নাম শিয়া বললে তারা খুশি হয় বলে শিয়া মানে আমরা হচ্ছি আলী রাজিয়া আলহাম সিয়া মানে তার দলের লোক শিয়া তুমি তার ভক্ত তার দলের লোক কিন্তু না তারা হচ্ছে তারা ছড়ে ফেলেছে। এবং আলী রাজি আল্লাহ করেছে তারাই খুন করেছে তারাই মাতম করে থাকে এই দুটো গোমরা ফিরকা প্রথম বেরিয়েছে আর তারপরে শুরু হয়েছে তেহাত্তর ফিরকার পূরণ হওয়া ধীরে ধীরে বাড়তে বাড়তে বাড়তে তেহাত্তর ফিরকা হয়েছে জাহমিয়া হইলো কাদরিয়া হইলো জবরিয়া হইলো মত জামাত একটি বিরুদ্ধে মুসলিম সরকারের লড়াই করা হচ্ছে হালাল যদি তারা মুসলিমদের জান মাল এবং পরিবার পরিজনের জন্য ঝুঁকিপূর্ণ হয় এবং তারা আক্রমণ করছেন। তারা মুসলিম বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ আনুগত্য অস্বীকার করেছে বিচ্ছিন্ন হয়ে গেছে আর তারা যদি অস্ত্র ধারণ করে আক্রমণ না করে যানমালের উপর ইজতাব তাহলে তাদের ওপর ধাওয়া করার অধিকার মুসলিম শাসকের নেই করে তল্লাশি নিয়ে এটা যাইজ না ইসলাম মধ্যম পন্থা এই বাড়াবাড়িটাও করছে আবার যদি মুসলিম শাসক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর তারপরে তারা অস্ত্র ধারণ করেনি কিন্তু তারা আত্মরক্ষার জন্য পালাচ্ছে তাহলে তাদের এ তলব করা তাদের তল্লাশি চালানো তাদের ওপর ধাওয়া করা খুঁজে বের করা এই অধিকার মুসলিম শাসকের নেই কত হক কথা বলেছে মধ্যম পন্থা এটি এমনকি তারা যদি স্যারেন্ডার করে আত্মসমর্পণ করে তবুও তাদের হত্যা করা চলবে না যদি তারা কাউকে হত্যা না করে থাকে যদি একজন দুজন হয়তো তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজন নেই যুদ্ধ বা লড়াই মুসলিম সরকারের বিরুদ্ধে কখন করবে যখন তারা একটা বড় একটা শক্তিশালী হয়ে পড়েছে বড় একটা শক্তির আকার ধারণ করেছে যেটা সরকারের জন্য মুসলিম খেলাফতের জন্য মুসলিম দেশের জন্য ঝুঁকিপূর্ণ তখন ওলাই আলাহি চলছিল মুসলিম শাসকের তাদের খাওয়ারিজকে দমন করার জন্য আর তার মধ্যে কেউ আহত আহত হয়েছে। অস্ত্র ধারণ করে এখন নেই আহত হয়েছে কোন রকম করে সে চিকিৎসার জন্য ব্যবস্থা নিছে তাদের ওপর আক্রমণ করা যায় না আহতদের উপর আক্রমণ করা যায় না অধিকার নেই এবং তাদের সম্পদ গুলি যুদ্ধ চলছিল খাবার মুসলিম কেড়ে নেওয়া তাদের কাছ থেকে যাইজে যেমন কাফের দের ক্ষেত্রে বিধান হচ্ছে গনিমাদের ধন সম্পদ যেটা যুদ্ধের ময়দানে পাওয়া গেল লড়াই করার পরে پالیل رسول علی غنیمت ক্ষেত্রে যে বিধিবিধান রয়েছে সেটা খাওয়ারিদের ক্ষেত্রে প্রযোজ্য নাই ক্ষেত্রে পণ্যে ছেড়ে দেওয়া হয়েছিল অবাকর সিদ্দিকার সেটাই পরামর্শ ছিল রসুল সেটাই কে যুক্তযুক্ত মনে করলেন ওইটাই করেছিলেন কিন্তু উমার রাজিয়া মত কি ছিল যে রামাদেরকে তাড়িত করেছে মক্কা থেকে এর আমাদের কত জুলচার করেছে ধরে কত আমাদের মুসলিম করেছে তার খুন করেছে শতনা প্রত্যেককে এই সত্যটা ধরে সত্যটাকে আমরা খুন করবো এই পরামর্শ নেননি আল্লাহ তখন আয়াত নাজল করেছিলেন মা নবীর জন্য এটা উচিত হয়নি আল্লাহ বলছে তার কাছে বন্দি আসবে এই কাপেররা সত্তর জন ধরতে পারবে তাদেরকে বন্দি করে নিয়ে আসবে মদিনায়ুসান তাদের রক্ত প্রবাহিত না করে ছেড়ে দিবে তাদের খুন করে ছেড়ে দেবে এটা ঠিক হয়নি আল্লাহ অমারজি আল্লাহ তালানোর যে মতটি ছিল পরামর্শ সেটিকেই যুক্তি যুক্ত বললেন সেটিকেই ঠিক বললেন পক্ষ থেকে মুরহাম ছিলেন অনেকগুলি ক্ষেত্রে তার বাস্তবায়ন হয়েছে এটা হচ্ছে কাফেদের ক্ষেত্রে কাফেদের বন্দিকে প্রয়োজনে মুসলিম শাসক হত্যা করবে কিন্তু খাওয়ারেজদের বন্দীদেরকে হত্যা করা ধরেছ জেলে রাখো বন্দি করে রাখো কিন্তু তাদেরকে হত্যা করা ধরে ধরে বন্দি করে না এটা চলবে না যে রণক্ষেত্র থেকে পালায়ন করছে পালিয়ে যাচ্ছে আ আর তাদের ধাওয়া করে ধরো আর কোনো জায়গায় থাক আর সংশোধন করুক যদি দেশের জন্য ঝুঁকি না হয় আর মুসলিম খেলাফতের জন্য ঝুঁকি না হয় তো তার অসুবিধা নেই পালাতে না আমাদেরকে পালিয়ে যাচ্ছে মানে তারা দুর্বল হয়ে পড়েছে উদ্দেশ্য হয়েছে তাদেরকে দুর্বল করে দেয় যাতে করে মুসলিম দেশের বিরুদ্ধে কোন নাশকতামূলক কাজে না থাকতে পারে তারা তারপরে বলছেন মানুষের আনুগত্য সম্পর্কে দ্বিতীয় আল্লাহ বলছেন ও আলম রাহেমাক আল্লাহ জেনে রাখো আল্লাহ তোমার উপর রহম করুক হে পাঠুক সে বাপ হোক মা হোক মুসলিম শাসক হোক আর আপনার কোম্পানির বস হোক মালিক কফিল হোক যে কে হোক না এখনো স্বামী হোক স্ত্রী হোক কারো কথা কারো কথা না। আল্লাহর না ফারমানি করে আল্লাহকে অসন্তুষ্ট করি মানুষকে সন্তুষ্ট করবে পাপে লিপ্ত হয়ে অন্য মানুষের আনুগত্য করবে এটা জায়জ ভাই তাহলে এই এই শুধু এই ক্ষেত্রটি বাদ দিয়ে কি থাকছে যদি আল্লাহর বিধানে কোন ফরজ অজেব হয় আর অন্য কোন মানুষ বলছে বাপ বলছে মা বলছে স্ত্রী বলছে স্বামী বলছে সরকার বলছে তাহলে আনুগত ফরজ আদে করতে বলছে সরকার অথবা বাপ মা স্বামী স্ত্রী এই কোন আলেম আলেমদের কথা আলেমদের আনুগত্য যাইজ নাই ফতুয়া দিয়েছে এত বড় আলেম সহিদ এর খেলাফ না রকম করে ওটাকে আমাদের যেহেতু আলেম আমাদের হুজুর আমাদের বীর সাবি কোন রকম করে ওটাকে একবারে সিগৃ দিতে না মোটেই যায়জ নয় আরাম যে আনুগত্য করবেন আপনি একদিকে কাল আল্লাহ কাল্লা রসুল আল্লাহ রসুল বলেছেন সালি রসল আর একদিকে আপনার কোনো আলেম বলেছেন কোন দলের নেতা বলেছেন না মানে কারো কথা নেই তাতালে বাসারিন কোনো মানুষের আনুগত্য করা যায়জ নয় হাদিস বিরোধী সেটাও আল্লাহর বিধান মামা তা রসুল্লাফা খুজ না সাল যেটা দিয়েছেন সেটা নারতীয় রসুল্লাফাঁকা দা তাহ্লা রসুল সালকে মানলো সে আল্লাহকে মানলো রসুল্লাহ সাল যে না ফরমানি আল্লাহ না করলো একটা ক্ষেত্রে সরকার করতে বলছে করতে হবে কিনা ইসলামে তো সেটার জন্য উৎসাহিত করা হয়েছে স্বাহাবের সুন্নত মুস্তাহাব বলা হয়েছে বাপ বলছে আর সেটা সুন্নত মুস্তাহাব কাজ করতে হবে স্বামী বলছে স্ত্রী বলছে ছেলে মেয়ে বলছে আর কেউ বলছে আপনার বস বলছে সন্নত মোস্তাহ যেটা সব কাজ কিন্তু সন্ন্যত মোস্তাহ সেই ক্ষেত্র তাহলে দুটো ক্ষেত্র হলো তৃতীয় ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র হচ্ছে জায়জ জায়েজ কাজে কোন স্বভাবের কাজ নেই করলে নেকি নাই না করলে নেই কাজ যদি সরকার হুকুম করে শরীয়তের বিষয় এরকম কথা বলে যে আপনার জন্য জায়জা জায়জ বলছেন ঠিক আছে দলিল ভিত্তিক বলছেন আপনার বাপ বলছে এই এই জায়জ কাজ করে আয় স্বামী বলছে এই জায়জ কাজটা আনুগত্য করবেন যে কোনো মানুষের কোন অসুবিধা নেই একমাত্র একটা ক্ষেত্র কি থেকে যাচ্ছে হারামা নাজাইজ হারাম নাজাইজের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের না করে কোন মানুষের আনুগত্য করা চলবে না আপনার মা বলছে যা বাবা তুই হাটে যাত বলছে জর্দা আনতে হবে জর্দা পান না বা যা বাবা বাড়িতে কিছু নেই চিনি টিনির নেই যা এই যে হালুয়ারুটি তৈরি করতে সব বাড়াতে নিয়ে আইতো যাইজ না সেটা ভিন্ন বিষয় যে আপনার যদি সেখানে রুজির ঝুঁকি থাকে তার অনিষ্ট স্বর এত খারাপ লোক যে আপনি তাকে এই হারাম কাজটা না করে দিলে আপনার রুজি শঙ্কা আছে আর আপনার এই রুজির মুখাপেক্ষী তাছাড়া আপনার কোন রাস্তার সামনে প্রশস্ত দেখছেন সেটা তখন নিষিদ্ধ কথা কাজও খনিগের জন্য যায় সবসময় নাহিল ইসলাম যারা ইসলামের অন্তর্ভুক্ত বলছেন যে কোনো ব্যক্তির জন্য সাক্ষী দেওয়া যাবে না কোন ভালো আমল দেখে যে সে জান্নাতি মন্দ কাজ দেখে সে জান্নমি অথবা এই ব্যক্তি আল্লাহর আল্লা রী অথবা এই ব্যক্তি পাপিষ্ট সাক্ষী দেওয়া যাবে না এইরকম বাহ্যিক যতটা দেখছেন আমি যতটা জানি এই লোকটি সম্পর্কে ভালো এটা আলাদা কথা কিন্তু সার্টিফিকেট দেওয়া বিশেষ করে যারা মারা গেছে তাদের সম্পর্কে কারণ যারা দুনিয়াতে আছে যতদিন পর্যন্ত যা যতটা দেখছেন ততটাই আপনি সারা জীবনের জন্য সার্টিফিকেট তার অধিকার রাখেন না আল্লাহর কেমন জানলেনা আজকে যাকে আল্লাহর ওলি বলছেন কালকে সুস্পষ্টে উঠবে সে শয়তানের অলি আসলে এজন্য যতক্ষণ মানুষ বেঁচে আছে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট মরে গেছে আমরা গ্যাব জানি না জান্নাত জাহান নামের সার্টিফিকেট কোনো মতেই না কারো জন্য কোন ভালো আমলের কারণে অথবা মন্দ আমলের কারণে সাক্ষী দেওয়া যাবে না যে তার সমাপ্তি কিসের উপর হবে কিসের উপর যাবে কত লোক একবার থেকে উঠে একবারে দেখা গেছিল যে অনসারী সহিদার কথা আলোচনা করে সাহি সন্নার কথা আলোচনা করে দেখা গেল যে বিজ্ঞান শিক্ষাচ্ছে মানুষকে যাকে একসময় এক শ্রেণীর আমাদের আহলেদরা ছিল। কিন্তু তাদের অন্তরে যেই। দু চারটি কথা আর আমাদের দেশের লোকেরা অল্পতে ধোকা খেয়ে যায় কাহুদ রফায় কোথায় দেখে দু তিনটা সন্নাত কোথা দেখে আমি জোরে বলতে দেখে বা একটা আলোচনা বলেছে যে শেখাল বাণীর সালাতের ওপর যে কিতাব আছে খুব ভালো কিতাব ওইটা পড়বেন আরে উনি আলে পরে দেখা গেল যে একামতের দিন মানে ক্ষমতা হবে আমরা বুঝি একামতের দিন ওরা কি বুঝে কাফের দেশে বাস করে কো বুঝে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা গদি দখল করলে দিন কায়েম হয়ে গেল হ্যাঁ পাঁচ সপ্তাহ নামাজ পড়ে দিন কায়েম হয় না তাদের কারণ আমাদের গুরুত্বই নেই তাদের কাছে হেজাবর্দা হল না দিন কায়ম মানে ক্ষমতা দখল হত এসব গুমরাহিতে ছিল কেউ কেউ লুকিয়ে রেখেছিল গুমরাহি হ্যাঁ ছোপা হয়েছিল আর হঠাৎ করে প্রকাশ হয়ে গেল ও গুমরাহির মাধ্যমে কত লোককে মনে করছিলেন যে মনে হচ্ছে আমাদের লোক এই খুব সুন্দর কথা বলছে তহিদ সন্নতের কথা বলছে দেখা গেল পাক্কা জঙ্গি পাক্কা জঙ্গি মেহমান খানাতে আছে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করেছে বারমা যাবো যে হাতে কথা বলছিল আবার শোনা যাচ্ছে না তাহলে কি করবেন শুধু নেগেটিভ বলবেন খারাপ খারাপ খারাপ একজন আলোচনা করছেন আপনি সব হুকুম লাগান তার উপর আপনার হুকুম লাগার অধিকারটা কতটা কতটা এলিম আছে যে আপনি হুকুম লাগেছেন তার উপর হুকুম লাগাবে যে হুকুম লাগার ক্ষমতা রাখে জাস্টিফাই করার ক্ষমতা রাখে গণ মানুষের সে সাধারণ মানুষ হোক আর আলিম সমাজ হোক ভালো দেখে ভালো বলবেন না একবারে হুকুম করবেন বলছেন যে ভালো হইলে তরজুল আহ আল্লাহর কাছে ভালো আশা রাখবেন যে আল্লাহ আশা করি এর ভালোই করবে অলিহি আর তার জন্য আশঙ্কাও করবেন খারাপ যদি দেখেন দেখছেন যে এই লোকটার চালচলন খারাপ অনেক ভালো দেখছিলাম কিন্তু আশাও রাখবেন আল্লাহ আর ভয়ও রাখবেন তুমি জানো না যে মৃত্যুর সময় যে আল্লাহর দিকে যাচ্ছে তখন তার কি অবস্থা হচ্ছে কোন দিকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তবা করে সময় গুমরা শিকার হয়ে গেছে শেষখানে জানো না শেষ অবস্থা হয়তো তো ভালোর কথা বলছেন যে খারাপের দিক থেকে হতে পারে কি হয়েছে তবা করে ফিরে এসেছে মিনান্ন দাম সে অনুতপ্ত হয়েছে তার অনুশোচনা হয়েছে আর সেই যে তার সাথে কি আচরণ করেছেন হইতে পারে ক্যালেমা পড়ার তৌফিক দিয়েছেন শুধু ক্যালেমা পড়লে কিন্তু কাজ হবে না কবর মাজার ঢুকা আছে গস কুতুব এখানে ঢুকা আছে সিরকি আকিদা ঢুকা আছে আর শুধু বলে এই কলমা পড়ে কলমা পড়ো আর কলেমা পড়িয়ে দিলেন তাহলে দিলেন এতে কাজ হবে না তবে থেকে থেকে হইতে পারে পারে। অনেকের হয়েছে এরকম এমন গাজালির রহমতল আলী সম্পর্কে তার জীবনীতে লিখেছে অল্লাহ তালা আলম তার কিতাব আশ আস আরি মতবাদে ভরা তার কিতাব সুফিজমে ভরা কিন্তু তার কে তো অনেক ভালো জিনিসও আছে এই হ্যা ওলম উদ্দিন বাহীল এই কেতাবটি বাংলায় অনুবাদ করেছে কারণ বাঙালির এত সুফি প্রধান বাঙালি অধিকাংশ যার ফলে গুলির অনুবাদ করেছ ওনার জীবনে এই দুই রকমের বিভ্রান্তি ছিল এখন আশারি মতবাদের আসমা সেফাদের ক্ষেত্রে বিভ্রান্তি আর আর ক্ষেত্রে সুফি ইজমের ক্ষেত্রে তা সাউফ তা সাউফের একবার বিভ্রান্তিকর গুমরাহী আকিতেছিল কিন্তু শেষখানে এতেকালের পূর্ব মুহূর্তে তিনি বড় আক্ষেপ করে এতেকাল এর পূর্বে খুব আক্ষেপ করেছেন যাহাই যদি এসব না করে আমি মুসলিমের খেদমত করতাম বুকে ধারণ করেছেন সাহিব খারি তো কি জানি হইতে পারে যদি উনি পুরোপুরি তো সংশোধন করে নিয়েছেন সুতরাং তার আশ আরি মতবাদের পরিণাম যেটা খারাপ সেটা বলবো না হতে পারে যে ওই সব থেকে তবাক চলে এসছেন এমন কি আসল শিকড়ে চলে যান একটা কিতাব লিখে দিয়ে আল এ বানা দিয়ে আনা বা আনসুল দিয়ে আনা স্পষ্ট করে দেন সালাফদের আকিদে আগের যতগুলি আকিদা তাহলে বিভ্রান্তি ছিল সব নাকচ করে দিয়েছেন তিনি নিজের সংশোধন করে কিন্তু মানুষের অন্ধলামের উপর মৃত্যু বরণ করি মুসলিম হয়েছে কাফের মুশ্রিক হয়ে মারা যায়নি, নাস্তিক হয়ে মারা যায়নি বড় শির করে মারা যায়নি বাহ্যিক আর হতে পারে শেষখানে তো অবক নিয়েছে তারও সম্ভাবনা রয়েছে সুতরাং তার জন্য যেমন ভয়ও করবেন আশাও রাখবেন আল্লাহর কাছে সাদ্দাম হোসেন সারা জীবন অনেক অন্যায় করেছে আরব জাতিকে ধ্বংস করে দিয়েছে এরাক ধ্বংস করার পিছনে মূল কারণ এমন কি আরব জাতি সর্বনাশ করেছে আল্লাহ এত বড় শক্তি দিয়েছিল এরাক আর এত ধন সম্পদের অঢেল নিয়াম দিয়েছিল এরাকের কারেন্সির দাম হ্যাঁ কুয়েতের চাইতো বেশি ছিল পৃথিবীর মধ্যে কুয়েত সবচেয়ে মূল্যবান কারেন্সি তাই না এখন একটা দেনারে কথা হয় জানে কয়রিয়াল হয় দেখেন যে কত কত দেশটি ধনাঢ্য দেশ ছিল সেই দেশ কি আহাল্লা কৌ মহমদার আল মার এ আয়াত ফিট হচ্ছে এদের উপর নিজ কে উম্মতে মুসলিমাকে ইরাককে ইরাকবাসীকে এবং আরবদেরকে ধ্বংসের দ্বারা ঠেলে দিয়েছে কিন্তু শেষখানে যে অবস্থায় থেকেছে তাতে তার কিছু ভালো লক্ষণ আছে হতে পারে তো বাকরেছে সুতরাং তার অপরাধের জন্য ভয়ও পাব এমনটা আমাদের যেন না হয় बहिरागत का शक्ति मेरे सन्नत के दुरबल कर আমরা তার জন্য রহমতের দোয়া করব এবং তার জন্য আল্লাহর কাছে রহমতের আশাও রাখবো কারণ ইসলামের কাছে পরের জন্য যদি এত করতে হয় আল্লাহর কাছে রহমতের আশাও রাখবেন আর ভয় রাখবেন তো নিজের চরকায় কত তেল দিতে হবে নিজের গুরুত্বটা আরো বেশি দিতে হবে কারণ আপনাকে আগে জাহার থেকে হবে তারপরে অন্যদের কথা চিন্তা কর্মিন এমন কোনো গুণা নেই যে গুহা থেকে বান্দার জন্য তোবার সুযোগ নেই কেউ তুই বড় অপরাধ করুক ফের যুগে যত ফারায় এসেছে আর সবার সামনে তবা দরজা খোলা আছে কিন্তু সেই দরজা দিয়ে ঢুকার চেষ্টা নি। সেই দরজাকে ন করার চেষ্টা করেনি ঐসব লোকেরা যতই অপরাধ হয়ে যাক না কেন যা হয়ে গেছে অতীতে করার কিছু নেই এখন এই তবা দরজা দিয়ে যদি তাড়াতাড়ি প্রবেশের চেষ্টা করে সুযোগ আছে যতক্ষণ মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে না এসেছে তবা দরজা বন্ধ না হয়েছে তবা দরজা বন্ধ হয়ে যাচ্ছে ঠিক ওই সময় ফের বলছে আমান তু আন্নাহুল ইসরাইল ওয়ান মুসলিম আমি ইমান নিয়ে আসছি তো করছি সেই এলা সেই মাহুদের ওপর যার ওপর মান ইমান নিয়ে আসছে আর আমি আজকে মুসলিম হয়ে যাচ্ছি মানি মুসলিম আল্লাহ বলছেন এখন আল্লাহাদ আশাই এর এরপূর্বে কত যে তুমি সীমা লঙ্ঘন বাড়াবাড়ি আর নাফরমানি করলে তোমাকে হেদায়তের জন্য আল্লাহ তো জানছে যে এত জাক্কার হবে উপদেশ নিবেই না ভয় করবে না তারপরে ওই দুটো কথা বলছেন লাল্লাহ হতে পারে যে সে উপদেশ নেবে ভয় করবে আল্লাহ এত যাক আল্লাহ করবে আল্লাহ রিমা আছে যে ও করবে না আজাবকে পরিণতি ভয়াবহ পরিণতি আর সেই ইমাননী আসবেন না নেবে না তারপর তোমার কাজ তুমি করো মৌসা তোমার কাজ তুমি করো আর তৌফিক দেওয়া কাজ আমার কাজ আমার কাজ আমি করবো আর ফেরাউন ফেরাউন কাজ করবো সব নিজের নিজে আপন থেকে কাজ করতাম তারপরে এখানে এই আলোচনা শেষ হয়ে যাচ্ছে কয়েকটি ফিফি মাসাইল উল্লেখ করেছে যে ফিফি মাসাইল মাধ্যমে জানা যেতে পারে যে এরা কোরআনার অনুসারী না আহলে বিদাত তার মধ্যে একটি হচ্ছে রজম রজম বিবাহিত পুরুষ বা নারী যদি ব্যবচারে লিপ্ত হয় তাহলে তার মৃত্যুদণ্ড কি রজম পাথর দিয়ে সংসার করে এই আয়াত নাজেল হয়েছিল হাজাবে। তারপরে সে আয়াত তেলাওয়াত রহিত করা হয়েছে কোরআনিকিম থেকে আয়াত কোরআনিক নেই কিন্তু তার বিধান বলবত রয়েছে বিবাহিত সাথে যদি না করে তাহলে তার শাস্তি হচ্ছে রজম যদিও সেই হাদিসে রজমের সাথে রয়েছে যৌদমিয়া হক কোন রজম হচ্ছে হক রজমের বিধান হচ্ছে হক সুতরাং আজকে কেউ মডার্ন মুসলিম আসলো আর বেদিন মুসলিম শাসক আসলো আসার পরে বলছে যে যেহেতু পশ্চিমা শক্তি বলছে ইয়াহুদ্দিন আসার সবাই বলছে মানবাধিকার বলছে আন্তর্জাতিক মানবাধিকার যে এই রজম করাটা হচ্ছে বর্বরতা এটা হচ্ছে ওই মধ্যযুগীয় আইন সুতরাং এটা চলবে না তা আমরা উঠিয়ে দিই অধিকার কারণে যে ব্যক্তি এই কাজ করবে সে কুফরি করবে একমাতি সবাই বলছেন যে চামড়ার মোজাব মশা আছে কাপড়ের মোজার মশাতে হানাফির অস্বীকার করেছে যদিও সেই হাদিস কিন্তু হয়তো সেই হাদিস ইমাম সাহেবের কাছে পৌঁছে নি চামড়ার মোজার মাসের হাদিস মোতাওয়াতির সত্তরের বেশি সাহাবাই ক্যারমর বর্ণনা করেছেন এই মোজার উপর মাসা শিয়া ছাড়া আফেজরা ছাড়া কেউ অস্বীকার করেনি তাহলে শিয়ানা সন্নি জানার জন্য একটি আর যদি অস্বীকার করে তাহলে রাফিজের সাথে রয়েছে তাই বলছেন ওয়ালমাস দুই মোজার মাসা করা হচ্ছে সন্ন্যত মানে শরীয়তের বিধান সন্নত মানে নবীশ আদর্শ এখানে হানাফিমদের নিকটে তো এটাই ঠিক সেটা হচ্ছে সন্ন্য উত্তম কিন্তু সফরে থাকা সত্ত্বেও যদি পুরা সলাপ পড়ে যার আগাত বিশিষ্ট সেটাও জাহেদ মুজার মশাই সম্পর্কে মোগিনা বিন সোবা রদি আল্লাহ বর্ণিত রয়েছে যে রসুরাহ সালি সাল্লাম যে প্রাকৃতিক প্রয়োজন রয়েছে অর্থাৎ শৌচকার্য পোড়া খরজনে বেরোলেন তারপরে তিনি একটি পাত্রে পানি নিয়ে বেরোলেন আর পানি ঢেলে দিলেন রসুর উল্লা সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গে আর তিনি উজু করলেন ও মা সাহ খুফায় মোজার মশাই করলেন সে মুসলিমে রয়েছে সেহীবিত রয়েছে সর সম্পর্কে কসর সম্পর্কে যদি কাফেরদের ফিতনা মানে আক্রমণের আশঙ্কা থাকে কেউ যেন এই কথা না বুঝে যে কাফেরদের আজকাল তো মুসলিম দেশে বাস করি আর কাফেরদের কোন রকমের আক্রমণের কোন আশঙ্কা নাই সুতরাং তাহলে কি কসর চলবে না এটা বুঝলে ভুল বুঝবে এ যেন শুধু আয়াতের তরজমা করে আর তরজমা পড়ে আর হাদিসের অনবাদক হয়ে ফতোয়া দিলে কাজ হবে না তার সাথে ফিক্ষের জ্ঞান থাকতে হবে সালামদের আদর্শ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এখানে সমস্ত আলমাইকার তাহলে কোরআনে যে বলা হয়েছে আর যখন কোরআনের এই আয়াত্রী নাজিল হয় কসরের বিধান তখনকার প্রেক্ষাপট তুলে দুশ্মনের আক্রমণের আশঙ্কা রয়েছে তখন ওই বাস্তবতাকে এখানে তুলে ধরা হয়েছে এরকম নজির আরো রয়েছে ইনার তারা যদি সতী সাধ্য থাকতে চায় তাহলে এর কি অপোজিট অর্থ নেবেন বিপরীত অর্থ নেবেন যদি সেই দাসীরা স্বেচ্ছায় স্বতঃফূর্ত কারণ এইটা হচ্ছে আসল যে প্রতিটি নারী নিজের সতীত্ব বল বহাল রাখবে এ কথা নয় যে এটা এখানে কন্ডিশন বা শর্ত লাগানো হয়েছে বলছেন সম্পর্কে আজব তোমা আজব তামিন তুমিও যেটা পড়ে অবাক হয়েছ আমি অবাক হয়েছিলাম যে আল্লাহ তো করান এরকম বলেছেন যে কাফেরদের ভয় থাকলে তোমরা কসর করবে এখন তো কাফেরদের ভয় নেই দুশ্মন নেই দুটো শক্তিশালী সব ইসলামের হাতে চলে এসছে কোন ভয় নেই আমি অবাক হয়েছিলাম ফাসাল তো রসুল আহ তখন রাসুল উল্লা আমার সংশয় নির জিজ্ঞেস করেছিলাম ফাঁকাল তখন বল এই কসর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দান আল্লাহ সাদকা করছেন আল্লাহর করা জরুরি নাকি আমাকে যদি কেউ যদি বলে যে শেখ আপনাকে আমি পাঁচশো রিয়াল সাদকা করতে চাই জরুরি আমি না ভাই আমি সাদকা নেব না বলতে পারি না পারি না আমি সাদা হকদার নেই সুতরাং যে আল্লাহর পক্ষ থেকে সাদা বান্দা যদি নেই তো ভালো সাদকা যখন আল্লাহ দিচ্ছেন আল্লাহর সাদাকা তখন উত্তম এই জন্য কসর করা উত্তম মুস্তহাব বলছেন যে সফরে সে রাখা মানুষ আমার যদি কেউ চাই সে রাখবে সফরে সে আমি আমার সাফ তার কেউ যদি চাই যে সফরে পানাহার করবে তাও করতে পারবে তাও করতে পারবে এই সফরে শ্যাম সম্পর্কে এতটা বললে লেখক ছেড়ে দিয়েছেন এর তিনটা অবস্থা রয়েছে নর্মাল সফর যেমন এইখানে করে আপনার বাড়িতে অবস্থান কালে বা বাসায় এখানে যেখানে কর্মক্ষেত্র যে যেখানে আছেন আপনার মুকিম অবস্থায় রোজা রাখতে শ্যামে কোনো অসুবিধা হয় না ওই ওইরকম সফরে মক্কামদিনের সফরে গেছি শহুরও পাচ্ছি এফতারিও পাচ্ছি অসুবিধা নেই এমন যে কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাও কষ্টও না তো সেখানে শ্যাম রাখায় উত্তম যার ইচ্ছা হবে শ্যাম পালন কেউ যদি বলে যে আমার সফরে কষ্ট হয় না তারপর এখন ছেড়ে দেব পরে রাখবো তাও করতে পারে সফরে যদি কিছুটা কষ্ট হয় সফরে রোজা রাখলে কিছুটা কষ্ট হচ্ছে তখন বলবো যে রোজা রাখা শ্যাম রাখাই হচ্ছে অনুত্তম আর ছাড়াই হচ্ছে প্রথম কারণ কষ্ট হচ্ছে যদি অনেক বেশি কষ্ট হয় একবার ভিতর সুখী আসছে অসুস্থ হয়ে যাওয়ার ভয় আছে প্রাণ নাশের ভয় আছে অনেকেই কট্টরপন্থী আমি রোজা ছাড়বো উমরা এসছে রোজা ছাড়বো জাহেল জাহ চলে যাচ্ছে কিন্তু আমি মক্কা এসছি মদিন এসে রোজা ছাড়বো ছাড়বো না এই ক্ষেত্রে গুণাগার হবে বেশি কষ্ট হচ্ছে তারপর রোজা রাখে শ্যাম পালন করে গুণাগার হবে এই মর্মে হাদিস আছে আসিয়াম শ্যাম সফর কোন কাজ না সফরে কষ্টদায়ক সফরে রোজা রাখা শ্যাম পালন করা এইরকম রসুল্লাম ওই লোক ওইসব একজন বেহে পড়ে গেছে তারপর রোজা ছাড়ছে না আর পায়ে জামা পরে সলা তাদের করতে কোনো অসুবিধা নেই পায়ে জামা পরে সলা তাদের করতে অসুবিধা নেই এটা একটা মাসা এটাই দিয়ে শেষ করছি কেমন কথা পায়ে জামাতে আর লিতে পার্থক্য কিছু আপনার যে শরীর আল্লাহ ফাটল রেখেছেন দুই পায়ের মাঝখানে এই ফাটলটা উন্মুক্ত দেখা যাচ্ছে প্যান্টে পাঁয় জামাতে কখন জুব্বা পরে থাকলে এটা এটা দেখা যায় না যদি লুঙ্গি পরে থাকেন তেলে দেখা যায় না লুঙ্গি জুব্বা সামসু লুঙ্গের নিচে যদি একটা কিছু থাকে মোটা যদি ভিতরে থাকে থাকলে না থাকলেও কোনো অসুবিধা নেই তো এই জুব্বাই সলা তাদের করা মাঝখানে কাটা নেই এটা বেশি ভালো কারণ এটা বেশি সাঁতের বেশি আবৃত রাখছে আপনার শরীরকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি এভাবে স্পষ্ট না পক্ষান্তরে প্যান্টে অথবা পায় জামাতে প্রত্যেকটা পা রান আলাদা আলাদা হ্যাঁ কারো আপত্তি হতে পারে যে করা। বলতে পারে অথবা ঠিক নাই জি এর বিপরীত শোনেন আমার শ্বশুর গ্রামে একটা মুন্সি ছিল মুন্সি বুঝেন মানে আধা মৌলী মলবি নাই কিন্তু অল্প পড়া এইগুলো কিন্তু খাতরা ইমান এগুলো ইমানের জন্য বিপজ্জনক বেশি চরমপন্থী খুব চরমপন্থী হয় আন্ডার প্যান্ট না থাকে তো লুঙ্গি পরে নও পড়া যায় এই স্ত্রী ওর স্ত্রীকে কোনদিন ব্লাউজ পড়তে দিত না কি বলছে সায়া ব্লাউজ তার সাথে শাড়ি সায়া শাড়ি দিত না সায়াপ থাকবে তো নিচের দিক থেকে উন্মুক্ত থাকবে কি বলতে হবে সালোয়ার কামিজ পরাই তো যাতে করে উন্মুক্ত না থাকে সায়াপরে থাকছে বা লুঙ্গি পরে থাকতে দিক থেকে ভিতরে যার কিছু না খুলে যাচ্ছে ওই পড়তে দেবে না ও সারা দেশের লোক আগের যুগের মহিলারা বাঙালি মহিলারা তো এই সালোয়ার কামিজ জানতো না এখনকার নিউ জেনারেশন আবার শাড়ি পড়তে পারে না এমন সালোয়ার কামা শুরু করেছে আর শাড়ি পরতে বয়স হচ্ছে এই দশ বিশ বছর বেশি না তার আগে সব শাড়ি মার সব শাড়ি আর সায়া শাড়ি আর সায়া এখন এইরকম পরিবেশে ওই মহিলাকে খুবই খারাপ লাগতো এই পরতে একাই সালোয়ার কামিজ পড়তে গোটাই এলাকায় মাঝে মাঝে স্বামী স্ত্রীতে কলহ বিবাদ হইতো পড়বে না ও পড়াবে দিবে না পরতেই দিবে না এই নিয়ে ঝগড়া দ্বন্দ্ব হইত জি তো কি বলছিলাম যে কেউ যেন না মনে করে যে সারা বিল সির পাঁচজামা পরে প্যান্ট পরে নামাজ পড়া মকরু আর এর বিপরীতেও কেউ যেন না মনে করে যে লুঙ্গি পরে বা জুব্বা পরে ভিতরে যদি কোনো কাপড় না থাকে বা সায়া পরে আসলা তাদের করা যাইজ নয় বা মকরু কারো নিচের দিক থেকে তো তাদের কথাই দিক বলছি যদি এই ভাষাতে আমাকে বলতে হল আল্লাহ রব আলমিন যেন এই সব চরম পন্থা বর্জন করার তো দান করেন এবং আমাদেরকে মধ্যম বানিয়ে রাখেন সবসময় এখানে আজকের আলোচনা শেষ করছি